সপ্তবিংশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ছোট নরেন প্রভৃতির ভাবস্থা সন্ন্যাসী ও গৃহস্থের কর্তব্য গান সমাপ্ত হইল ভক্তেরা অনেকে ভাবাবিষ্ট নিস্তব্ধ হইয়া বসিয়া আছেন ছোট নরেন ধ্যানে মগ্ন কাষ্ঠের ন্যায় বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ ছোট নরেনকে দেখাইয়া ডাক্তারকে বলিলেন এই অতি শুদ্ধ বিষয়বুদ্ধির লেশ এতে লাগে নাই ডাক্তার নরেনকে দেখিতেছেন এখনো ধ্যান ভঙ্গ হয় নাই মনমোহন ডাক্তারের প্রতি সহাস্যে বলিলেন আপনার ছেলের কথায় বলেন ছেলেকে যদি পাই বাপকে চাই না ডাক্তার ওই তো তাই তো বলি তোমরা ছেলে নিয়েই ভোল অর্থাৎ ঈশ্বরকে ছেড়ে অবতার বা ভক্তকে নিয়ে ভলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন বাপকে চাই না তা বলছি না ডাক্তার বললেন, তা বুঝেছি এরকম একটা না বললে হবে কেন শ্রীরামকৃষ্ণ তোমার ছেলেটি বেশ সরল শম্ভু রাঙা মুখ করে বলেছিল সরলভাবে ডাকলে তিনি শুনবেনই শুনবেন ছোকরাদের অত ভালোবাসি কেন জানো ওরা খাঁটি দুধ একটু ফুটিয়ে নিলেই হয় ঠাকুর সেবায় চলে জোলো দুধ অনেক সময় জাল দিতে হয় অনেক কাঠ পুড়ে যায় ছোকরারা যেন নূতন হাঁড়ি পাত্র ভালো দুধ নিশ্চিন্ত হয়ে রাখা যায় তাদের জ্ঞানোপদেশ দিলে শীঘ্র চৈতন্য হয় বিষয় লোকদের শীঘ্র হয় না দই পাতা হাড়িতে দুধ রাখলে ভয় হয় পাছে নষ্ট হয় তোমার ছেলের ভিতর বিষয়বুদ্ধি কামিনী কাঞ্চন ঢোকে নাই ডাক্তার বললেন বাপের খাচ্ছেন তাই নিজের করতে হলে দেখতুম বিষয়বুদ্ধি ঢোকে কি না শ্রীরামকৃষ্ণ তা তাবটে তা বটে তবে কি জানো তিনি বিষয়বুদ্ধি থেকে অনেক দূর তা না হলে হাতের ভিতর সরকারও ডাক্তার দোকরির প্রতি বলিলেন কামিনী কাঞ্চন ত্যাগ আপনাদের পক্ষে নয় আপনারা মনে ত্যাগ করবে গোস্বামীদের তাই বললাম তোমরা ত্যাগের কথা কেন বলছ ত্যাগ করলে তোমাদের চলবে না সুন্দরের সেবা রয়েছে সন্ন্যাসীর পক্ষে ত্যাগ তারা স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না মেয়ে মানুষ তাদের পক্ষে বিষবধ অন্তত দশ অন্তরে একান্ত পক্ষে এক অন্তরে থাকবে হাজার ভক্ত স্ত্রীলোক হলেও তাদের সঙ্গে বেশি আলাপ করবে না এমনকি সন্ন্যাসীর এরূপ স্থানে থাকা উচিত যেখানে স্ত্রীলোকের মুখ দেখা যায় না বা অনেক কাল পরে দেখা যায় टाओं पक्ष टी भावना अहंकार देहर सुख रजगुण तमगुण तन्यासी कांचन स्पर्श करना कमिनी कांचन ईश्वर के भूलिए दे तुम्हारा जानवे टाते डाल भात पढ़ कपड़ ঠাকবার একটি স্থান হয় ঠাকুরের সেবা সাধু ভক্তের সেবা হয় জমাবার চেষ্টা মিথ্যা অনেক কষ্টে মৌমাছি চাক তৈর করে আর একজন এসে ভেঙে নিয়ে যায় ডাক্তার বলিলেন জমাচ্ছেন কার জন্য না একটা বধ ছেলের জন্য শ্রীরামকৃষ্ণ বধ ছেলে পরিবারটা হয়তো নষ্ট উপপতি করে তোমারই ঘড়ি তোমারই চেন তাকে দেবে তোমাদের পক্ষে স্ত্রীলোক একেবারে ত্যাগ নয় স্ব দ্বারায় গমন দোষের নয় তবে ছেলেপুলে হয়ে গেলে ভাই ভগ্নির মতো থাকতে হয় কামিনী কাঞ্চনে আসক্তি থাকলেই বিদ্যার অহংকার টাকার অহংকার উচ্চপদের অহংকার সব হয়